السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكب عليه والاعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له انا اشهد أن لا اله الا الله وحده لا شريك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 وما نهاتم عنه خنته واتقوا الله وعلموا أن الله صديد العقاب وقال رسول الله صلى الله عليه وسلم من حفظ سنتي أكرمه الله بأربع خصال المودة في قلوب البرار والحيبة في قلوب الحجر والتعة في الرزق والثقة في الدين أو قال رسول الله صلى الله عليه وسلم महान रबुल जिन्हें विश्वजगतर महान प्रतिपालक मालिक हमारे महान मालिकान दरबार लक्ष कोटी शुक्र सूजु जिन्हें सीम दया मेहरबानी करा के सुस्थ सबल रेखे सचल रेखे एगारो रवि जुमा बार মনোনীত দিন এবাদতের জন্য আমাকে আপনাকে মসজিদের পরিবেচে আসার এবং এবাদত বন্দেগী করার জন্য তৌফিক দান করলেন জন্য সেই মহানুল আল আমিনের দরবারে মৌখিক ভাবে শুকুর হয়ে মহাপতের সাথে কালীমাতুর শকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার আর করুণা আমাকে আপনাকে আল্লাহ তালা ফুটা ফাটা তার বন্দেগি করার জন্য তৌফিক দান করছে ঠিক এই মুহূর্তে কত মানুষ মসজিদের পরিবেশের বাইরে এই মুহূর্তে কত মানুষ পাপাচারে জড়িত অন্যায় কাজে জড়িত আবার অনেকে অসুস্থতা রোগ ব্যাধির শিকার হয়ে অশান্তিতে জীবনযাপন করছে আল্লাহ তাল আমাকে আপনাকে ওই সকল অবস্থা থেকে মুক্ত রেখে টুটাফাটা বন্দেগি করার জন্য তৌফিক দান করেছেন এটাকে মহজ আল্লাহ করা যায় না বুদ্ধি আর চালাকির দ্বারা করা যায় না বরং আল্লাহ তাল রহমত যার হয় তার জন্যই করা সম্ভব হয় পুরানিক আল্লাহ তালা বহু জায়গায় এই কথাটা তুলে ধরেছে এ বাদ করতে পারা এটা আমার রহমত এটা আমার দয়া আলী আল্লাহ তালা বলেন আমার দয়া আমার করুনা আমার রহমত আমার নিয়ন্ত্রণ আমি যাকে ইচ্ছা তাকে আমার রহমত জানতে রবিউল মাস বড় মাহাত্মের মাস মর্যাদা মাস রসুল আকরাম সাল্লাহ গুরুত্বপূর্ণ মাস এবাদতের মাস বড় মাস মাছ এই মাসে আমি আপনি রসুল্লাহ সাল্লাহ আলিগুলো সাল্লামের মহবতে ইবাদত করব। আল্লাহ তালার মহবতে ইবাদত করব। রহমত আমাদের জন্য জরুরি আমরা রহমতের মুখাফিকি এমন কোনো মুহূর্ত নাই এমন কোন সেকেন্ড নাই যে আমরা আল্লাহ তাল রহমত থেকে মুখাফিকি কোন মানুষ নাই শুধু প্রাণী পর্যন্ত এক মুহূর্তের জন্য আল্লাহর রহমত থেকে না আল্লাহর রহমত থেকে মোকাফিক ছাড়া আমাদের জীবন দুনিয়ার জীবনও চলবে না আমাদের পরকালীন জীবনও চলবে না আমরা অচল হয়ে যাব। আল্লাহ রহমত দেওয়ার জন্যই তিনি সময় প্রস্তুত আমরা সকলেই রহমত চাই আল্লাহ আমরা আল্লাহ দয়ার কত দান রসুল্লাহ এক হাদিস শরীফের মধ্যে সাত করেন বোখারি শরীফের হাদিস আল্লাহ রসুল বলেন সাহবাই উদ্দেশ্যে বলেন দুনিয়াতেই যে দরকার তাই নয় আখেরাতেও প্রয়োজন এও তোমরা আল্লাহর রহমত ছাড়া শুধু আমলের দ্বারা কখন এ জানাতে যাইতে পারো সাহাবাই কাম এক পর্যায়ে আশ্চর্য হয়ে বললেন হুজুর আমাদেরকে তো আমলের কথা আপনি বলেন कक्षो ना सबूर एक कथा टाइम बेलाय प्रजोज्य ना अपन बेल प्रजोज रसुल्लाह सल्लाह वाली রহমত ছাড়া শুধু আমরা হাদিসের কথার প্রমাণ করে আল্লাহর রহমত আমার আপনার জন্য অপরিহার্য বিষয় জরুরি বিষয় এক মুহূর্ত নয় এক সেকেন্ড নয় আমি আপনি আল্লাহর রহমত ছাড়া এরকম বাঁচতে পারি আল্লাহ তালা তার রহমত দিবেন আমাকে আপনাকে রহমত দেওয়ার জন্য আল্লাহ বিভিন্ন ব্যবস্থা রেখেছেন বিভিন্ন মাধ্যম আমল রেখেছেন আল্লাহ তাল রহমত পর মৌলিক ভাবে চিন্তি মাধ্যম আমরা দুনিয়ার সকল মানুষ আল্লাহর রহমত চাই শুধু কি মুসলমান চায় তাই না অন্যান্য ধর্মাবলম্বী ছাড়া তারাও আল্লাহ রহমত চায় सकती रहमत चाहमत पारौलिक भाव तीन आईम गोलम्बन कर रहमत पवार बड़ा घरे प्रवेश दुआ पड़े আল্লাহ হুম তাহলি আবু আরাহমতি আংশিক আবু আরা আসলে এটা আংশিক দ্বার পুরা দ্বারা পুরা দোয়ারি রসুলিল্লা আল্লাহ তাহলি আবুমতি দরজা সমূহ খুলে দাও একটা দাও বোঝা যাব এই দোয়ার দ্বারা প্রমাণিত হইল যে এই মসজিদ আল্লাহ তাল্লাহ রহমতের অগণিত অসংখ্য দরজাওয়ালা হয় এই ঘরে আল্লাহ তাল রহমতের ফাশলা হয় আল্লাহ তার বান্দাদেরকে রহমত সরবরাহ করেন রহমত দান করেন বিভিন্ন মুখী রহমত কারো সুস্থতার রহমতের দরকার আল্লাহ তালা এই ঘরের মাধ্যমে আল্লাহ তালা সুস্থতার নিয়মত দান করেন কারো সচ্ছলতার নিয়মতের দরকার রহমতের দরকার আল্লাহ তারা এই ঘরের মাধ্যমে তাকে সচ্ছলতা দান মানুষের জীবনে হাজারো সমস্যা আছে হাজারো জটিলতা আছে আছে সেই সংকুটতা থেকে মুক্তি পাওয়া একটা রহমত এই জন্য সব ধরনের রহমতের দরজা আল্লাহ আমি আপনি যদি সত্যিকার আল্লাহর রহমতের প্রত্যাশী হয়ে আল্লাহ তালার রহমতের আশা নিয়ে যদি এই ঘরে প্রবেশ করি আল্লাহ তালার ওয়াদা আছে আল্লাহ তালা রহমত আল্লাহ তালা বলেন দুনিয়ার সকল মসজিদ আমার ঘর যারা আমার ঘরে প্রবেশ করে তারা আমার মেহমান হয়ে যায় দুনিয়াতে আমরা অপরের বাড়িতে যাই তার আমরা আপ্যায়ন করি মেহমানের জন্য মেহমানের স্থান অনুযায়ী আমরা আপ্যায়ন করি সম্মান করি ফতন করি আল্লাহ সবার তার আল্লাহর ঘরের যারা মেহমান হয় আল্লাহ তালা তাদেরকে সেরকম ভাবে আপ্যায়ন করে থাকেন অভ্যাসনা করে কি আপ্যায়ন করেন আল্লাহ সবার কালা আপ্যায়ন করেন আল আলফেরাহু আল্মু ফেরা আল কারামা। সর্বপ্রথম আল্লাহ আমাকে আপনাকে গুনার ময়লা থেকে অপবিত্রতা থেকে আল্লাহ করে। গুণা যখন মাফ হয়ে যায় গুনার ময়লা থেকে যখন বান্দা পরিষ্কার হয়ে যায় তখন সে আল্লাহ তালার রহমত পাইতে আল্লাহ তালার রহমত পাওয়ার জন্য গুনার ময়লা থেকে আগে পরিষ্কার হয়েছে এই ঘরে যারা প্রবেশ করে রাহমতের ফেরেস তারা দোয়া পাইতে থাকে রাহমতের দোয়া মা যারা এই ঘরে বসে বসবে অপেক্ষা করবে নামাজের জন্য বা নামাজের পর অবস্থান করবে মসজিদে রসুল্লাহ বলে মহমতের ফেরেস তারা তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে মাঘের দোয়া করতে থাকে আল্লাহ মা এই তুমি দয়া এই ধরনের মুমিন বান্দা যারা মুসিদে আসে এ জন্য তাদের জন্য রহমতের ফেরেস তাদের দোয়া বর্ণিত হয়েছে পুরানিকিমে রব্বানা আরো সহকারী ফেরেস্তারা আল্লাহ তালার কাছে এই ঘরের যারা মুসল্লি এই ঘরের যারা ইবাদতকারী তাদের জন্য দোয়া এই ঘর আমার আপনার জন্য আল্লাহ তাল রহমত হওয়ার বিশেষ মাধ্যম রাত্রুব আরেকটি মাধ্যম হল রসুল্লাহ সাল্লাহ আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাহ বলা হয়েছে আমি আপনাকে পাঠিয়েছি এই বিশ্বজাহাজের জন্য রহমতের হাদিয়ে আল্লাহ রসুলকে বিশ্ববাসীর জন্য রহমতের হাদিয়া হিসেবে আখ্যায়িত করা হয়েছে আল্লাহ যেমন রসুল হলেন রহমত আল্লাহ আল্লাহ ভালোবাসা ইমানের জন্য পূর্ব শর্ত তার ভালোবাসা মানে তার সোননাথের ভালোবাসা আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেছে কিন্তু তার সন্ন্যাক তার আদর্শ আমাদের মাঝে রেখে গেছেন কিনা অবশ্যই রেখে গেছে কেমন পর্যন্ত তার সন্ন্যাস থাকবে তার আদর্শ থাকবে আমরা যদি আল্লাহ রসুলের সোন্নাথকে ভালোবাসি রসুলকে ভালোবাসা আল্লাহ রসুলের সোন্নাথের এমন একটি জিনিস এই সোনা ভালোবাসা সোনাথের মহবত আমি আপনি যদি ধারণ করি অবলম্বন করি আল্লাহ তো আর তাহলে এই সোনা মাধ্যমে আমাকে আপনাকে তার রহমত আর ভালোবাসা দাবো আল্লাহ তাল্লাহ রহমত পাওয়ার দ্বিতীয় মাধ্যম হলো আল্লাহ রসুলের সন্ন্যাস আল্লাহ তালা পুরানি গাড়ি বলে মুকুল ইমুম তুম তু হেদ বোন্লাহির এই আজ যখন নাজিল হয় তৎকালীন আরবে তিন শ্রেণীর মানুষ ছিল বৃহৎ তিনটে শ্রেণীর মানুষ ছিল तीन दल क्यों पूजा करते मूर्ति पुजा कर आल्लाकेहमत कमना दल जैसे बोला मन আর মনে করে যেটা আমরা আল্লাহর মহব্বতের জন্য করতেছি আল্লাহর মহব্বত পাওয়ার জন্য আরেকজন খ্রিস্টান যারা ঈশাখার বেটা মনে করে বেটা মনে করে শিরিফ করে আর বলে আমরা ঈশা ইসলামকে আল্লাহর বেটা মনে করি এই জন্য আল্লাহর মোহাম্মদ পড় আল্লাহর রহম্মদ ভালোবাসা আল্লাহ তালার দয়া অনুকম করা পাইছে কোন হবে কোন পন্থা অবলম্বন করতে হবে আল্লাহ তোমার কথা না তেম পর্যন্ত মানুষের জন্য জানাই দিলেন নবীর মাধ্যমে দিন আল্লাহ হে জগতের মানুষ যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও আমি আল্লাহর রহমত পাইতে চাও তাহলে একটাই পন্থা একটাই ব্যবস্থা এই ব্যবস্থায় তোমাদেরকে আসতে হবে আমার রসুলের আমার রসুলের অনুসরণ করো আমার রসুলের সুন্দরের অনুসরণ করো তাহলে তোমরা আমার ভালোবাসা পাবে আমার রহবত পাবে তেমন পর্যন্ত এই ঘোষণা থাকলো মূর্তি পূজার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহকে যেমনকে হাসল করা সম্ভব হবে না পশ্চিমকালে কারণ আল্লাহ রসুল তো মূর্তি পূজা নিয়ে আসে নাই আল্লাহ রসুল আসছে মূর্তি পূজার প্রতিভা পূজার বিরুদ্ধে আল্লাহ রসুলের অবস্থান যারা ঈশ্বর আসলামকে আল্লাহর বেটা মনে করে যারা উজার ইসলামকে আল্লাহর বেটা মনে করে এই পন্থায় আল্লাহ তারার ভালোবাসা পাওয়া যাবে না আল্লাহ তালার রহমত পাওয়া যাবে না একটি পন্থা সেটা হল আমার রসুলের তো ভাই আল্লাহ রসুলের বা এটাকেই বলা হয় সন্ন্যাস এই সন্ন্যাস এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটার দ্বারা আমি আপনি আল্লাহ তালার রহমত পাইতে পারি আল্লাহ তালার দয়া পাইতে পারি বলতেছে এটা কোরআনির অর্থ কবি বলতেছে যদি তুমি মোহাম্মদ সাল্লাহলামের সাথে তার সুন্দরের সাথে সম্পর্ক কায়েম করতে পারো তাহলে তুমি শুধু আল্লাহ পাইবে তাই নয় শুধু আল্লাহ মন্দির পাইবে তাই নয় তুমি আড়স পাইবে কুর্সি পাইবে আসমান পাইবে সব কিছু তোমার অনুকূলে ভাই আল্লাহ তালা যত সৃষ্টি এই পৃথিবীতে বানিয়েছেন আমার আপনার সেবক হিসেবে বানিয়েছেন সব কিছুই আমার আপনার খা আমার আপনার মস্তুম নয় আমি আপনি যদি আল্লাহ তালা কুকুমার নবীর তরিকাও তো জীবনযাপন করি এই নবীর তরিকার মধ্যে আল্লাহ তারা সবকিছু রেখেছে গুরুত্বপূর্ণ সন্নাথ আছে অনেক গুরুত্বপূর্ণ সুননাথ অনেক সময় আমরা ভুল বুঝি রাসুলের সুননাথ মানে কি রাসুলের সন্নাথ মানে রাসুলের আদর্শ রাসুলের আদর্শ অনেক কাল সন্ন্যনা রাসুলের আদর্শে মোস্তাহাব হইতে পারে অনেক কাল মোস্তাহাব যেমন আল্লাহ রসুলের আদর্শ বলতে সবগুলোকে বুঝায় ফরচকেও বোঝায় ও বুঝায় সুন্ন কেউ বুঝায় মোস্তাহাব কেউ বুঝায় শরীয় যত বিধিবিধার আছে সবগুলো কে বুঝায় আল্লাহ এজন্য আদতায় হাসনের মধ্যে আল্লাহ তো আরকালা বলেন অমা আতা কুমোর রসুল কুমার হুফান আল্লাহ তালা বলেন আমার রসুল তোমাদের কাছে সৈয় হিসেবে যা যা নিয়ে এসেছে সেগুলো তোমরা অবলম্বন করো আর যা থেকে নিষেধ করেছে। সেটাকে তোমরা পরিত্যাগ করো সাল্লাহ আগমনের মাস এই মাস আমার আপনার রসুলের মহব্বত শিক্ষা গ্রহণের মাছ রসুলের সন্নাথের মহব্বতের শিক্ষা গ্রহণের মাছ আসলে যারা প্রকৃত রসুল প্রেমিক ছিলেন রসুলের যারা আশেপ ছিলেন তারা তাদের সারা জীবনকে সারা জীবনকে বানাইছেন। রবি ভালোবাসায় সিক্ত করেছেন সারাটি জীবনকে রসুলের সুন্দরকে আসলে ধরেছেন কিন্তু আমরা আমরা বাঙালি আমরা রবিউল আবুয়াল আসলে শুধু নবীর কিছু আলোচনা করি নবীর কিছু বিষয় নিয়ে আলোচনা করি এই আলোচনা আলোচনা পর্যন্ত রসুলকে বলে সহবতের জন্য মনোনীত করেছিলেন নির্বাচিত করেছিলেন তারা তাদের সারা জীবনকে রবি বলে এই ভাই আমরা তো কমজোর আমরা তো দুর্বল এই জন্য আমাদেরকে কমপক্ষে এই মাসে হল রসুল আকরাম সাল্লাহ মহব্বত সন্নাথের মহব্বত আমাদেরকে আল্লাহ আল্লাহকে পাওয়ার আরেকটি মাধ্যম হলো কিন্তু আরেকটি মাধ্যম হলো কোরআনে করিম কোরআনে করিম এমন একটি কিতাব যে কিতাবের মাধ্যমে আমি আপনি আল্লাহ তাল রহমত পাইত আল্লাহ তালাকে পাওয়ার মাধ্যম বড় মাধ্যম কোরআনে অন্যান্য গ্রন্থের মতো না পুরানিকারী অন্য কোন বই পুস্তকের মতো আল্লাহ আপনার প্রতিবারক অগণিত অসংখ্য বরকতের গোডাউন পুরাণিকারী অগণিত অসংক বরকতের গোডাউন এখানে এত বরকত আছে কোটি কোটি মানুষ সমস্ত পৃথিবী মানুষ এটা নিয়েও শেষ করতে পারবে নবী আপনার প্রতি এমন একটি কিতাব নাজিল করেছি যেই কিতাবকে আমি মুবারক কিছু আখ্যায়িত করছি কিতাবে লিখছে সব সিরে লিখেছে যে মুব তাকে বলা হয়ছি তেলাওয়া বাঁচছি কোরআন একদিমের কতটা হক আছে এগুলি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে সংক্ষেপে আমরা জানে রাখি যে কোরআন একদিমের তেলাওয়াত এটাও বড় হক তো তেলাওয়াত তিনি নিরানব্বই বার স্বপ্ন যোগে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ লাভ করেছেন স্বপ্ন যোগে আল্লাহ তালাকে দেখা যায় সাক্ষাৎ লাভ করা এই কাম্রাজ্যোখে কেউ আল্লাহ তালাকে দেখতে পারবে না দুনিয়াতে কিন্তু স্বপ্ন যোগে আল্লাহ সাক্ষাৎ সাক্ষাৎকার লাভ করা সম্ভব যারা আওলিয়া তারা করেছে আল্লাহ তালাকে স্বপ্ন যোগে দেখেছে ইমাম আহমদিন আল্লাহর কাছে আবেদন করলেন মাওলা আমি আরেকটি বার তোমার সাক্ষাৎকার লাভ করতে চাই আমার জরুরি একটা কথা ছুটে গেছুটে জানতে চাই যখন তিনি সাক্ষাৎকার লাভ করলেন আল্লাহ তালাকে বললেন মাওলা এমন কোন আমল আছে যেই আমলের দ্বারা তোমার পাওয়া যায় কোন অসুবিধা ছাড়া সরাসরি তোমার রহমত পাওয়া যায় তোমার পর্যন্ত পৌঁছা যায় এমন কোন আমল আছে আমল যে আমলের দ্বারা তুমি নিরাপদ পাবে আমার পর্যন্ত পৌঁছে যাবে তোমার কোন বাধা থাকবে না আমার রহমত তুমি পেয়ে যাবে ইমাম মাহমুদ বিনামুল রহমতুল্লাহ আলী বললেন হে বর হে পালি কিনে কি বুঝে পড়লে এই বার্তাটা হবে না বুঝে পড়লেও হবে আল্লাহ না মুসলমান কিন্তু আমরা কোরআনওয়ালা আমাদের নাম হলো কোরআনওয়ালা কিন্তু আমরা কোরআন তেরিনা অনেকে তিনটি আমলের কথা আমি বললাম সংক্ষেপে তিনটি আমল আল্লাহ তালাকে মাধ্যমে আমল এই আমল মাধ্যমে আল্লাহ তালাকে পাওয়া যায় একটি হলো এই ঘর মসজিদ আরেকটি হল রবীর সুন্দর আরেকটি হলো কোরআনে চারি আমরা যারা দুনিয়াতে জীবনযাপন করছি আমরা আল্লাহ তালা রহমত পাইতে চাই কিনা ভাই চাই প্রত্যেকে চাই যদি চাই তাহলে এই মাধ্যম গুলো অবলম্বন করা চাই তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালার রাজী আমরা আল্লাহ তালা রহমত পায় আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দয়ার মেহরবানি আমাদের মতো দুর্বল মানুষদের জন্য কমজোর মানুষদের জন্য আল্লাহ রহমত পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন মাধ্যমের ব্যবস্থা করে দিয়েছেন বর্তমান সারা বিশ্বব্যাপী দাওয়াত দাওয়াতের কামল দাওয়াত এবং তাবলিগের নিসবতে যে তাবলিগের মেহনত চলছে এই মেহরতের মধ্যে এই তিনটা মাধ্যমে আছে যার তারা আল্লাহকে পাওয়া যায় যারা দাওয়াত তাবলিগের সময় লাগাইছেন বা লাগান নাই কিছুটা ধারণা রাখেন জানেন তারা এ কথা জানেন যে দাওয়াত দাওয়াতের কাজের ভিত্তি হল মসজিদ দাওয়াতের কাজের ভিত্তি হল মসজিদ মসজিদে গিয়ে এতে কাবের নিয়তে অবস্থান করা আর দিন শেখা ইমান শেখা মসজিদ আল্লাহ তালাকে পাওয়ার মাধ্যম আল্লাহর রহমত পাওয়ার মাধ্যম এই মানুষ দাওয়াত তাবলিগে গেলে আল্লাহ তালাকে পায়। নবীর সুন্দর কিভাবে আমন্তুষ্ট হয় প্র্যাকটিক্যাল তা শিখানো হয় দাওয়াতের মেন্ট কিভাবে খাবেন কিভাবে পান করবেন কিভাবে ডক্টর উঁচু করবেন কিভাবে নামাজ করবেন সব কিছুর প্রাকটিক্যাল শিক্ষা দেওয়া হয় এই দাওয়াততাবলিকের মেন্ট যে সমস্ত ভাইয়েরা মাদ্রাসায় পড়ার সুযোগ হয় না জীবনের শুরুতে বয়স হয়ে গেছে বয়োজ্য আল্লা রসুলের সন্ধ্যা শিখানো হয় আল্লাহ তালাকে পাওয়ার দ্বিতীয় মাধ্যম আবার কোরআনও শিখানো হয় কোরআন হলো আল্লাহ তালাকে পাওয়ার মাধ্যম আরেকটি যারা অনেক স্কুল জানে না এই দাওয়া ততাবলীগের মেহনত এমন একটি মেহনত এমন একটি আমল যে আমলের মধ্যে আল্লাহ তালাকে পাওয়ার তিনটি মাধ্যম পরিপূর্ণ হবে বিদ্যমান এজন্য কোন মানুষ যদি সফলতা চায় এই দুনিয়ার জীবনে যদি সফলতা চায় পরকালীন জিন্দগীতে যদি সফলতা চায় তার জন্য জরুরি এই মাধ্যম গুলো অবলম্বন আল্লাহ করার জন্য এই মাধ্যমগুলো যদি অবলম্বন করে খাটি দিলে আল্লাহ তোমার কোয়া তার ওয়াদা অনুযায়ী তার রহমত তাদেরকে অবশ্যই অবশ্যই দান করে আমরা সকলেই জানি ভাই এই দিনাজপুর জেলার জন্য দিনাজপুর সংঘটি হয়েছে অনেক ভাইয়েরা গেছেন অনেক হয়তো যান নাই কিন্তু শুনেছেন নিয়োগ করেছেন মাঠ আমি বলতে চাই অনুরোধের সাথে বলতে চাই সেখানে অনেক টেকর বান্দারা উপস্থিত হয়েছেন আল্লাহ উপস্থিত হয়েছেন সেখানে যান কিছু কথা তাদের সাথে উঠেন বসেন আল্লাহ তোমার এই জন্য এই আমলের মধ্যে আমরা চেষ্টা করি আল্লাহ তোমার আমাদের সকলকে এই দান করে সকলে বলি আল্লাহ করি